জানাচ্ছি আমন্ত্রণ টিভি বাংলার আয়োজনে আমরা আজকে একটি নতুন বিষয় শুরু করতে যাচ্ছি বিষয়টি সহি হল অন্তর্ভুক্ত খিচাবুল আদাব আদব পর্ব থেকে ধারাবাহিক ভাবে আমরা কিছু শিষ্টাচারের আলোচনা শুনবো আমরা সকলে জানি বরং গোটা বিশ্বব্যাপী আলেম সমাজ একমত সকল আলেম সমাজের একই বক্তব্য আসাহুল কুতু বিবাগা কিতাবিল্লাহ আলা সহিমামি আসমানের নিচে আল্লা পরে বিশুদ্ধ গ্রন্থুল বুখারি আমরা সেই শহীহুল বুখারি থেকে একটি অন্যতম পর্ব কিতাবুল আদাব মানুষ অর্থ অনেক এগিয়ে যেতে পারে শিক্ষা দীক্ষাও এগিয়ে যেতে পারে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 আল্লাহ আমাদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসুলের মাঝে উত্তম আদর্শ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যেই হন আপনি নর হন আর নারী হন শিক্ষিত হন আর অশিক্ষিত হন ধনী হন আর গরিব হন ছোট হন আর বড় হন যদি আপনার মাঝে রাসুল সাল্লাহ আলি হুসাল্লামের রেখে যাওয়া তার দেওয়া সে আদর্শ না থাকে আদব আখলাগ না থাকে তাহলে আপনি অনেক পিছিয়ে পড়ে থাকবেন আসুন আমরা আজ থেকে শুরু করছি ধারাবাহিকভাবে আলোচনা শহিহুল বুখারি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ গ্রন্থ করানুল করিমের পরেই বিশুদ্ধতার দিক থেকে যার স্থান সেই শহিহুল বুখারির ধারাবাহিকভাবে আদর্শ শিষ্টাচারের হাদিসগুলি আমরা শুনব শিক্ষা গ্রহণ করবো নিজেদের জীবনকে সে আলোকে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করবিল আদাব পরবে হিম বুখারি রহমার সর্বপ্রথমে যে অধ্যায়টি নিয়ে এসেছেন বাবুল বের্রে ওয়াসীল্লাহ হিমাম বুখারি রহম্লা সর্বপ্রথম যে অধ্যায়টি নিয়ে এসেছেন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 আমি নির্দেশ জারি করেছি মানব জাতিকে দেওয়াল বাবা মায়ের সাথে সদাচরণ করার হেমাম বুখারি রাহম সর্বপ্রথম শুরু করলেন বাবা মায়ের সাথে সদাচরণ এর অধ্যায় দিয়েই তিনি আচরণের শিষ্টাচারের পর্বটি শুরু করলেন আসলে এই মানুষ কোন সন্দেহ নেই হাল্লা সুবহানা হাত তালা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন আমাদের আল্লাহ স্রেষ্ঠ আল্লা সুবহানহুয়াতা কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বাবা মায়ের মাধ্যমে তারা না হলে আমাদের পক্ষে পৃথিবীতে আসা সম্ভব ছিল না আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ আল্লা সুবহান হুয়াতা সকল প্রকার আবাদত তার জন্য করার নির্দেশ দেওয়ার পরেই আল্লা সুবহানাহালা নির্দেশ দিয়েছেন বাবা মায়ের সাথে সদাচরণ করার আল্লাহ আল্লা সুবহান বাবা মায়ের সাথে উত্তম ব্যবহারের উত্তম আদর্শের স্থানটি আল্লাহর অধিকারের পরেই বাবা মায়ের অধিকার নিয়ে এসেছেন করিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাবুল আলামিন নিজের অধিকারের বর্ণনা দেওয়ার পরেই বাবা মায়ের অধিকারের বর্ণনা দিয়েছেন যেমন সুরাবানী ইসরাহলে আল্লাহ বলেন আল্লাহ আবুদু ইয়াহু আলী দইনি তোমাদের রবাদা তোমার নির্দেশ আল্লাহ তার ছাড়া আর দ্বিতীয় নির্দেশ তোমরা বাবা মায়ের সাথে সদাচরণ করো আল্লাহ আকবার ইসলামের এই অন্যতম বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য इसलम के सुंदर करके आकर्षण अबानी के संबादे मालिकारा दिए बोलते তিনি হলেন আব্দুল জবাবে বললেন যথাসময়ালিদিন বললেন এরপর দ্বিতীয় পর্যায়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমলটি বললেন বীর বাবা মার সাথে সদাচরণ করা আল্লাহ সুবাহ করা্লাহু বললেন रसुल सल आलिमें विषय वर्णना दिलेंक वर्णना दीप्रिय दर्शक श्रोता एक चिंता ई हिसीश टीय एक कथा एक बोझार चेष्टा कर रसुल्लाह आलिम का जिज्ञासा करल सहबी आब्दुल्लामलटी हल्ला से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 প্রতিটি মুসলিমকে সালাদ আদায় করতে হবে আর সেটি হেয়ালি খেয়ালি সেভাবে নয় ইচ্ছা মতো নয় আল্লাহ বললেন যে আল্লা সানাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো আমাদের সমাজে সামাজিক ভাবেও আমরা কতগুলি সালাত সময়ের জন্য শেষের দিকে নিয়ে গেছি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 मगरीबर सलादाद सूर्य गेले साल पश्चिम आकाशे लालिमा अस्त गे साल शुभे सा दर्शक श्रोता तब मैं सालाद पांच वक्त यह पांच वक्त मजे तीन वक्त सालाद अव्वाल वक्त आदय उत्तम और एक वक्त सालाद सर्वदाय देरी आदाय हलो उत्तम আরেক অক্ত সালাত শীতের দিনে তাড়াতাড়ি সময় হওয়ার সাথে সাথে গ্রীষ্মকালে একটু দেরি করে এভাবেই সালাত আদায় করা উত্তম আমরা আপনাদের সামনে আরো বিস্তারিত বর্ণনা তুলে ধরব তবে সেই বর্ণনার আগে একটু আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরেই আমরা আরো এই হাদিসটিকে সামনে রেখে সুন্দর কথাগুলি সুন্দর বিষয়গুলি আমরা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম সালাতের যে সময়সীমা বর্ণনা দিয়েছেন সেগুলি আমরা বলছিলাম তিনটি সালাত হলো সর্বদায় প্রথম অত্তে আদায় করাই হচ্ছে উত্তম আল্লাহর কাছে অধিক প্রিয় তা হলো ফজরের সালাদ আর সেই সময় অন্ধকার থাকে আমাদের সমাজে আমরা অনেক ফর্ষা করে আদায় করার চেষ্টা করি এটি কিন্তু আল্লাহ সব তার কাছে অধিক নয়। দ্বিতীয় হলো আসরের সালা একবারে অনেকে আদায় করে থাকি এটি ঠিক নয় বরং আউ্বল বক্তে যখন সূর্য উপরের দিকেই থাকে রৌদ্র উত্তপ্তও থাকে সেই সময় আদায় করা অর্থাৎ প্রতিটি বস্তু সম পরিমাণ ছায়া হলেই আসরের সালাতের সময় হয়ে যায়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 সামান্য একটু দেরি করে পড়াটা হচ্ছে উত্তম সুতরাং আসুন আমরা এইভাবেই সালাদ আদায় প্রথমটি হচ্ছে সালাদ এর মানে হলো এটি আল্লাহর হক আল্লাহর অধিকার দ্বিতীয় পর্যায়ে বললেন বেরুল্ল আলি আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক পছন্দনীয় দ্বিতীয় বিষয় হলো বেররুল্লু আলিদয় বাবা মায়ের সাথে সদব্যবহার করা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 বাবা মার সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার সন্তানরাও এর বিনিময় আপনার সাথে ভালো আচরণ করবে যদি আপনি বাবা মার সাথে যেমন করেছেন বাবা মায়ের সাথে আপনার সন্তানরাও কিন্তু এর বদলা হিসাবে আপনার সাথে দুর্ব্যবহার করবে রসুল সালি হুসাল্লাম এহাদিসে এরপর বললেন যে সুম্মা এই অতঃপর কোনটি বললেন আল জিহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আছে কেমত পর্যন্ত থাকবে কখনো বন্ধ হতে পারে না আজকে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী যতই সচ্চার হোক না কেন জেহাদের নামে মুসলিম সমাজকে যতই তারা অপপ্রচার করার বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করুক না কেন তবে হ্যাঁ আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে কিছু মানুষ এমন রয়েছেন যারা জেহাদকে সঠিক পাত্রে ব্যবহার করেননি যেহাদের নামে সন্ত্রাস করার চেষ্টা করেছেন জেহাদের নামে বিভিন্ন রকমের বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছেন তাই সুযোগ পেয়েছে ইসলাম ও মুসলিম বিদ্বেষী সমাজ তবে আপনাকে মনে রাখতে হবে জেহাদ বিভিন্ন সময়ে বিভিন্ন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 তার সাথে ভালো আচরণ করবেন কে সবচেয়ে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু আনহু। আবু হুরাই আল্লাহ বলেন্লাহাল একজন ব্যক্তি রাসুল সাল্লামের কাছে আসলেন এসেই জিজ্ঞাসা করলেন সবচেয়ে আবার জিজ্ঞাসা করলেন সুম্মান অতপর কে উম্মুকা বললেন তোমার মা তারপরে বললেন সুম্মান অতপর কে কালা উম্মুকা তোমার মা একবার দুবার তিনবার মায়ের কথা বললেন এরপরে জিজ্ঞাসা করলেন কালা তোমার বাবা সুপ্রিয়া আল্লাহ আল্লাহ রা আলমিন মায়ের কথা বলেন মানুষকে আমি নির্দেশ দিয়েছি বাবা মায়ের সাথে ভালো আচরণ করার তার সাথে আল্লাহিন কষ্ট সহ্য করে শুধু গর্ভ ধারণ করেই প্রসব করে সে হয়নি দায়িত্ব ও ফেসা লুহু ফি মা তাকে কষ্ট করে নিজের শরীর থেকে জোরানো নিজের শরীর থেকে তৈরি হওয়া সেই দুধ তাকে দান করেছে দুই বছর ধরে একদিন দুদিন নয়। আল্লাহ করা সম্ভব কখনো সম্ভব নয় এজন্যই আল্লাহ রাসুল সাল আলি হোসাল্লামকে সাহাবি যখন জিজ্ঞাসা করলেন আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে অধিকারী কে রাসুল সাল আলী হোসাল্লাম বললেন তোমার মা আবার বললেন অতপ্পর কে বললেন তোমার মা আবার বললেন অতপর কে বললেন তোমার মা এরপরে বললেন চতুর্থবার তোমার বাবা দর্শক শ্রোতা আপনি ভাই হন হন হন আর বোন যেই না কেন আপনার মা যদি পৃথিবীতে বেঁচে থাকে বাবা যদি বেঁচে থাকে তাদের সাথে যদিও অতীতে কিছু ভুল করেছেন সেটি আল্লাহর কাছে তোবা করুন তাদের কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে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 जहान नाम पाब प्रिय दर्शक श्रोता आशन हम जान हमारे जीवन बाबा मायर सदाचरण करते मार्गे सुंदर व्यवहार करते এরপরে ইমাম বুখারি রহমা তৃতীয় অধ্যায় নিয়ে এসেছেন বাবু কাজ অত্যন্ত ফজিলত যদি কোনো সন্তান যেতে চায় তাহলে সেই সন্তানের অনুমতি বাবা কাছ থেকে নিতে হবে বাবা মার কাছে অনুমতি ছাড়া কোনো সন্তানের জন্য জিহাদ ফিসাবিল্লা বের হওয়ার সুযোগ নেই হাজার করে তিনি বলেন কাল রাজনী সালিদু আবওয়ান একজন ব্যক্তি এসে একজন সাহাবি রসুল সাল্লামের কাছে প্রশ্ন করলেন উজাহিদু আমি আল্লাহর পথে জিহাদে বের হবো রাসুল সাল্লাম বললেন আল্লাহা ফাজ আল্লাহ আকবর বললেন তাহলে তুমি বাবা মার সাথেই জিহাদ করো বাবা মার সাথে জিহাদ করো মানে বাবা মার সেবা করো বাবা মার সাথে ভালো আচরণ করো বাবা মার খেদমত করো बाबा मार देखाशुना सहयोगी दबा मायर तुम्हें तुम्हारे सेवा आत्मनियोग करो प्रिय दर्शक श्रोता सूतरा एक ममिन मैंने জিহাদ একটি ফজিলতপূর্ণ আবাদত কোন সন্দেহ নেই জেহাদ একটি গুরুত্বপূর্ণ বড় জিহাদ আল্লাহ রাবুল্লাহ আলামিন। বাবা মার সাথে সদ করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জান্নাত লাভ করার তৌফিক দান করুন আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি দাওয়ানা الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى أليه وصحبه أزبعين سبحانك اللهم وفي حمدك أشعد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته